মানসুর ইমাম তবে হাদিস মৌখুব সাহাবির বক্তব্য সাহাবির বক্তব্য দলিল কি না সাহাবির বক্তব্য দলিল কি না এই কথাটি গুরুত্বপূর্ণ খোলা ফেরা সেদিনের কথা দলিল নবী সাল্লা সালামের খেলাফ যদি হয় নবিসামের সরাসরি যদি সাংঘর্ষিক নবী সাল কথা কাজের সাথে তখন না কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম যা করেছেন তারপর আর কিছু তারা করেছেন তাহলে সেটা গ্রহণ করা যাবে ঠিক আছে খোলা ফেরা সেদিন সাহাবাই কেরামরা খোলা ফেরা ছাড়া করেন সাহাবাই কেরামদের কেউ একটি ফতোয়া দিয়েছেন বা বক্তব্য পেশ করেছেন একটা কথা বলেছেন মাসলা জানতে পারলেন অমুক সাহাবির মত এটি আর তারপরে তার বিরোধী কোনো বক্তব্য আর কোনো সাহাবির দেনি তার বিরোধী মত আর সাহাবাইকার মধ্যে পাওয়া যাচ্ছে না তখন সেটা দলিল হবে কি হবে না দলিল হবে না হবে না দলিল হবে কারণ এই মশলায় রসুর উল্লাহ সাল্লাহ ইসলাম এর বিপরীত কিছু নেই আর সাহাবাইকার মধ্যে এই মশলার ফতোয়া দেওয়ার ফতোয়ার বিরোধী কেউ নেই তার মানে বোঝাচ্ছে যে সাহাবাইকে আমরা তার কথায় একমত ছিলেন না হলে অবশ্যই তারা ভুল কথার প্রতিবাদ করতেন জি হ্যাঁ তাহলে এক ব্যক্তির কাছে জ্ঞান আছে অথবা এক ব্যক্তির নকল করেছেন অন্যরা নীরব সাথেছেন তাদের থেকে বর্ণিতে আমাদের কাছে আসেনি এই কথাটিও শরীয়তের দলিল এটাও দলিল হাদিসের অন্তর্ভুক্ত মঙ্কুফ হাদিসও তাহলে দলিল হতে পারে যদি রসুর উল্লাহ সাল্লা সাল্লামের কথা কাজের হাদিসের আয়াত অথবা হাদিস কোরআন এবং হাদিসের বিরোধী না হয় এবং সাহাবাই কেন্দ্রের মধ্যে তার বক্তব্যের কোন সাহাবির বক্তব্যের বিরোধী যদি কাউকে না পাওয়া যায় তাহলে বোঝা গেছে না যখন আদসা গমকে বললেন যে ফেতরাই চলবে কারণ আদসা গম দিয়ে একসা কেন তার বেশি খেজুর পাওয়া যায় এই যুক্তিতে তিনি করেছিলেন যদি আবু সহিদ হুদরি অন্যান্য সাহাবিরা বিরোধিতা না করতেন তাহলে নেওয়া যেত হয়। যে সবাই নীরাম থেকে মেনে নেওয়া হয়েছে কখনো না তারা সবচেয়ে বেশি বুঝেন কারণ সরাসরি তারা রসুরুল্লাহাম থেকে শিখেছেন তো যদি বিরোধিতা কি না করতো তাহলে কি হয়তো তাহলে বলতেন যে ঠিক আছে আর সাহেতরা ঠিক আছে আমার দেশে আজ তা বের করে এক শ্রেণীর লোকেরা কিন্তু যখন বিরোধিতা করা হয়েছে যেমন করতাম তেমনটাই করবো আপনার কথা নেওয়া যাবে না যদি আপনি শাসক খলি তাই না গেল যে এটা দরিল না তাহলে মা এই আমলটা দরিল না এইরকমই যে কোনো ক্ষেত্রে হোক না কেন